আবু হুরাইরা রদিয়াহতালাহ সূত্রে নবী থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহাম এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে সে বানু ইসরাইলের এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ে পরিশোধের শর্তে তা দিল ইবনি উমা রজালাহন এবং আতাক রহমতুল্লা আলাহী বলেন ঋণের ব্যাপারে সময় নির্ধারিত করা হলে তা জাইজ